প্রথমে যখন আপনি মার পতার তখন আপনার হবে লতিফা কি মাথা থেকে পা পর্যন্ত একজন মানুষের শরীরে সুফিবাদের দৃষ্টিতে দশটা লতিফা আছে এজন্য এই জিকিরের নীতিমালা হইল প্রথমে জিকির নিয়োগ করতে হয় কি করতে হয় আমি আমার কলবের তরফ মোতাবজা আছি আমার কলব আমার পির শাহেবুজুরের কলবের উচিলা হয়। এখান থেকে চলে যাবে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বরিশাল বরিশাল থেকে সিলেট সিলেট থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে বগুড়া বগুড়া থেকে ইরাক ইরাক থেকে বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে মদিনা যাবে মদিনা থেকে আরশে আজিমের দিকে যাবে এটা হলো জিকিরের কি নিয়ত। টানিবেন এল্লা বলে কলমের মধ্যে ধাক্কা দিবেন এই পদ্ধতিতে জিকির করতে করতে আপনার দশ লতিফা জারি হইব দশ লতিফা আস্তে আস্তে জারি হয়ে আচ্ছা ভালো কথা জারি হয়ে গেছে এরপরে আপনার প্রমোশন হয়ে গেছে আপনি উঠছেন শরীয়তের জিকির ছিল এবার যখন আপনার প্রমোশন হয়ে দ্বিতীয় ধাপ উঠে গেছেন এবার জিকির অদ্বে জিকির আবার কারণ আপনার প্রমোশন হচ্ছে অনেক দলিল কি দলিলাম দেখো আল্লাহ কোরআনে বলছে ইহ পাগলের অন্দরে হাতে দেখায় কোরআনে আল্লাহ জানি না আচ্ছা দ্বিতীয় দফায় উঠছেন আবার কি হয়েছে প্রমোশন হওয়ার পরে বাদ আবার হয়েছে কি জিকির করতে করতে कारण आज पर्त कल लटकी से कार दौड़ी लटकी से देखें ना যদি সেই জিকির করতে করতে তার পাগলে হয়ে যায় কোনটা কি আবার আশেপাশে দেখা যায় অনেক মান্দার গাছ আছে লাফ মেরে কোনো দিন মান্দার গাছে উঠে গেছে এরকম দেখছেন কিনা মান্দার গাছে উঠে না তাহলে বুঝা যায় যে যাতে মাতাল তাহলে ঠিক বুঝে শুনে উঠে বাজারে দেখবেন ওষুধ বেছে যারা কোনদিন দাঁড়াইছে রাস্তার পাশে যে ওষুধ বেছে সবাই দাঁড়াইছে রাস্তার পাশে ওষুধ না এরা কি করে আগে কিছু লোক ঠিক করে রাখে এদের লোক যখনই কইব যে এই ওষুধটা মাত্র দশজনকে দিব আর কালকে দিবো না সাথে সাথে দশজন টাকা বাইর করে ফেলবো এরা তো আগে ঠিক করা আছে এদেরকে দেখা দেখে এবার বাকিরা নিবেন বাকিরা কবে না দেখো এই দরবারের মানুষ জিকিরের সাথে কি অবস্থা করতেছে এখানে আল্লাহরে পাওয়া যাবো তাহলে আল্লাহর সাহাবিরা যারা আল্লাহ ছিলেন সার্টিফিকেট পাওয়া অলি অলির এরা জিকির করছেন কোনদিন খেজুর গাছে উঠছেন আরব দেশে গাছ আছে উঠছে আচ্ছা একজন আছে কেন বোঝা যাচ্ছে এই জিকিরের মিল নাই আচ্ছা এবার আপনার প্রমোশন হয়ে গেছে আরো কদিন পরে ইহ করতে করতে এবার আপনি চলে গেছেন তিন নম্বর স্তরে তিন নম্বর স্তরের নাম কি রকম হবে আল্লাহ আল্লাহ আল্লাহ গাছে বলে আল্লাহ মাছে বলে আল্লাহ দাড়ি পাল্লায় আল্লাহ তারপরে হাত পাখায় আল্লাহ সব জাগায় আল্লাহ এবার আল্লাহর জিকিরে আসবেন সব খালি কি আল্লাহ আল্লাহর আপনি এক হয়ে গেছেন নাউজুবিল্লাহ আল্লাহ আপনার ভিতরে ঢুকে গেছে আপনি আল্লাহর ভিতরে ঢুকে গেছেন এবার জিকির হয়ে গেছে আরো অর্ধেক আল্লাহরেও কাটি এবার অর্ধেক जिकिर शीतकालीन जिकिर कोदाली जिकिर लाभानी जिकिर विभिन्न धरण जिकिरदिन देखी धो, धो, जिकिर शात नाम तमाम हल समरूपे बेदा इसम जिकिर करते शेष कर देर्ग करा दरद पढ़ते कार पद्र रसुल्लम पद्धति क्योंकि अपनी सुन्नत पद्धति बदे निजे दरद बनान বসে বলতেছেন আপাত এরপরে নবী সালকে সালাম দিবেন সালাম দিবেন না যদি বলেন আমার নবীরে বসে বসে সালাম দাবা মিয়া বেয়াদবি। আমার নবীরে সালাম দিতে হইলে দাঁড়াই যেতে হইব আবার দাঁড়ায় বসেন বসে যান বসে গেলেন বসে যাই এবার বাকি আত্মাইয়া তো শেষ করলেন আবার নবী সালের করে দৌর পড়বেন দৌরদ পড়ার সময় আবার দাঁড়ায় গেলেন বলেন আর তাই মধ্যে দুইবার উঠছেন দুই বার বসছেন নামাজ হবে যদি বলেন আমার নবীরে সম্মান জানাইছে আমার নবীরে মহব্বত করছে নামাজ হবো না কেন আমার নবী না হইলে নামাজ পাইতানা হইলে নামাজ হইব আমি নামাজ না ইমানও যাইব কারণ পাক নামাজের যে সিস্টেম যে পদ্ধতি দিছেন আপনি এটার বাহিরে নতুন পদ্ধতি বানাইছেন এই জন্য ইমানও চালাও তাহলে নবী সালামকে মহব্বত করা ইমানের অংশ কিন্তু দেখায় গেছে সেই পদ্ধতিতে যদি নবী সাল করে এটার নাম ইমান এটার নাম সন্ন্যত এজন্য দরদ পড়তে হবে সেটাও নবী সালামের পদ্ধতিতে নবিসামকে মোহব্বত করতে হবে সেটাও নবী সাল্লামের পদ্ধতিতে এই জন্য আমার সম্মানিত বাই ও বোনেরা অনেক রাত হয়ে গেছে ওয়াজ করতে করতে যদি নামাজে পড়া না হয় তাহলে তো আর ওয়াজে বিফলে যাবে আজকের থেকে অনেক করার মহাপিল সর্বশেষ যেটা আর বলবো সেটা হলো আমরা সুন্নতকে কামড়াই শক্ত করে ধরে রাখার চেষ্টা করবো বেদাত থেকে আমরা দূরে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করব আল্লাহাক আমাদের সবাইকে সেরেক মুক্ত তাও ইসলামী সম্মেলনকে আল্লাহ রবীন্দ্র করে নিন ইসলামী সম্মেলনে যা আলোচনা হয়েছে সকল আলোচনাগুলো দান গুলো আজকের মাহাপের জন্য এই সম্মেলন সার্থক করার জন্য আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সকল ভাই বোনদের মেদাকে অর্থকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কবল ও মঞ্জুর করে নিন আল্লাপাক আমাদের সকলের উপর রহমত নাজিল করুন আল্লাপাক সকল ভাই বোনদেরকে তৌফিক দিন মসজিদের নাম আহলে হাদিস লিখলে কোনো সমস্যা আছে কি সমস্যা হওয়ার কথা না সমস্যা হবে কেন এখন তো বর্তমানে মসজিদের নাম হানা পিয়ে দেওয়া হয় আমি কয়েক জায়গায় দেখছি লেখা আছে মসজিদের নাম হানজিদ এরকম লেখা আছে তো আহলে হাদিস দিলে আলেহাদিস কোনো দলের নাম না কোনো সংগঠনের নাম না মূলত সমস্ত মুসলমান আহলে হাদিস কিন্তু এটাকে কেউ কেউ মনে করেন যে আলেস একটা গালি বা আলে একটা দলের নাম একটা সংগঠনের নাম আহলে আদিস মানে হাত মুখে মোসার কোনো দলিল নেই এজন্য মুসলে সুন্নতার খেলাফ কেউ যদি মুসলে আবার সব মনে করে তখন এটা বেদাওয়া হবে অফিসে ছবি টানানোর জন্য কার হবে যিনি নির্দেশ দিবেন তার গুণা হবে ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার মতামত কি সেখানে চাকরি করা নিষেধ কি সেখানে চাকরি করা আমরা নিষেধ মনে করি না কারণ শুধু ইসলামিক ব্যাংক না মানে ইসলামী ব্যাংকিং যেগুলো সরিয়া ভিত্তিতে যতগুলো ব্যাংক আছে আমরা মনে করি এগুলোর মধ্যে আহ তুলনামূলক সদ ভিত্তিক প্রতিষ্ঠানের চাইতে এগুলোর চাকরি ভালো আর একটা রাষ্ট্রের বাংলাদেশ ব্যাংক যতদিন ইসলামী হয় না ততদিন ইসলামী পারে। এজন্য আমরা ইসলামী ব্যাংকিং এ চাকরি করলে সেটাকে আমরা হারাম বলবো না বা অবৈধ বলবো না বাংলাদেশে জেহাদ খরচ হয়েছে কি বাংলাদেশে বলতে যেটা জেহাদ বিল কোরআন कुरान द्वारा जेहद करते फरस क्यों माराम जेहदाय लड़ाई संघर्ष से कार बिुद्धे कर मुसलमान मुसलमान जिहद है ना कि मुसलमान मुसलमान सन्त है মুসলমানে মুসলমানে জাহান নামে যাওয়া যায় মারামারি করলে আল্লাহ রসুল সে তো জাহান নামি যে মরলো সে জাহার নামি কেন্দ্র বললেন যাকে মারছে সেহতো মারার জন্যই আসছিল সুযোগ পায় না দেখি সে মরে গেছে কিন্তু সেহতো পাইলে আরেকজনকে মারত এজন্য মুসলমানে মুসলমানে কোনদিন জেহাদ হয় না আর শোনে নাই এই বিষয়ে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে এই দেশে আমাদেরকে নামাজ শিখায় কারা ওলামায়াম হর্ষ শিখায় কারা ওলামায়াম ইসলামের সকল এবাদত বন্দিকে ওলামায় কেরামেরাই আমাদেরকে শিখান তাহলে জেহাদ শিখাবেন কেমন ওলামায়াম তা আমরা দেখা যায় নামাজ শিখার জন্য মসজিদের ইম্যাম সাহেবের কাছে যাই সিএম শিখার জন্য সকল শিখতে শিখার জন্য তাদের জ্ঞান নাই ওলামা কেরামের মানুষ মনে করে যে মনে হয় এরা ভয়ে জেহাদ করে না ওলামাই এখনো মনে করবেন না যে এরা ইমান হারা এদের ইমান নাই এই ধারণা পোষণ করা যাবে না जेहद कौन कौन जेहद करते नेतृत्व बोमा एक फुटाई दिले मानस एक मारि फिर अपनी जेहद ना सन्सार है और अपनारे एक मुसलमान मारा जाए स्थायी भाव जहां नाम ছাড়া স্বাভাবিকভাবে একজন মারা একজন মানুষকে মারাও নিষেধ জিহান